বনু উমার রাজ্লার নদীতে বর্ণিত তিনি বলেন নবী সাল তার জীবনের শেষের দিকে আমাদের নিয়ে ঈশার সালাত আদায় করলেন সালাম ফেরানোর পর তিনি দাঁড়িয়ে বললেন তোমরা কি এ রাতের সম্পর্কে জানো বর্তমানে যারা পৃথিবীতে রয়েছে একশো বছরের মাথায় তাদের কেউ আর অবশিষ্ট থাকবে না